your Vedas and your life that God is one division in Islam is prohibited, we understand.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 এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে আসসালামাইকুম আমার নাম আতিফ সুমার আমি ছাত্র আমার প্রশ্ন হলো মূর্তি পূজা করার সময় হিন্দু বিশেষজ্ঞরা বলেন তারা সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করছেন তবে এই মূর্তি হলো মনোযোগের জন্য ইসলাম ধর্ম অনুযায়ী এটার কি অনুমতি আছে ভাই আপনি প্রশ্ন করলেন হিন্দু বিশেষজ্ঞরা এটা মানেন যে মূর্তি পূজা করা ভুল তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় মূর্তি রাখা হয় মনোযোগ দেওয়ার জন্য তারা মানেন প্রতিমূর্তি নেই তবে মূর্তি হল মনোযোগের জন্য এটা সঠিক কিনা এইসব হিন্দু বিশেষজ্ঞরা হিন্দু ধর্মগ্রন্থ পড়েছেন আর এই বিশেষজ্ঞরা মানেন সর্বশক্ত প্রতিমূর্তি নেই তারা যেটা বলেন যেসব মানুষ সচেতনতার নিচুস্তরে রয়েছে তাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় যখন সচেতনতা রুচু স্তরে চলে যাবেন তখন মূর্তির প্রয়োজন হয় না আমি এই পণ্ডিতার বিশেষজ্ঞদের বলব যে যেসব মানুষ সচেতনতার উঁচু স্তরে তাদের মনোযোগের জন্য মূর্তি লাগে না আমরা মুসলিমরা অলরেডি সেই উঁচু স্তরে পৌঁছে গেছি আমাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় না এছাড়া পণ্ডিত আমাকে বলেছিলেন আমাদের শিশুদের সাথে কথা বলার সময় তাদেরকে সহজভাবে বোঝাতে হয় যদি আপনার ছেলে জিজ্ঞেস করে বিদ্যুৎ কেন চমকায় আপনি বলবেন যে ঠাকুরমা ওখানে চাকরি পিসছে বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা চাকরি পিসছে বসে ঠাকুরমা ময়দা গুণ করছে আমি বললাম ইসলাম অনুযায়ী আমরা মিথ্যে বলতে পারি না ঠাট্টা করেও না যদি আমার ছেলেকে বলি বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা মা চাকি যখন সে স্কুলে যাবে তখন জানতে পারবে যে বিদ্যুৎ চমকানোর কারণ হচ্ছে গরম বাতাসের আয়তন বেড়ে যাওয়া তখন সেই রকম ভাববে আমার বাবা মিথ্যেবাদী আমাদের বুঝতে হবে যে আমরা সত্যি কথা বলবো। পণ্ডিত আর বিশেষজ্ঞরা বলেন যে নিচু স্তরে মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন উঁচু স্তরে গেলে মূর্তির প্রয়োজন হয় না যেমন আমরা ক্লাস টুতে যখন পড়ি তাহলে দরকার হয় উচ্চ স্তরে গেলে দরকার হয় না আমি তাদের বলি ধরেন আমি একজনকে অঙ্ক পড়াচ্ছি ক্লাস টুতে যখন আমরা অঙ্ক পড়াই তখন বলি দুই যোগ দুই সমান চার এখন দুই যোগ দুই সমান এটা ক্লাস টেনে উঠলেও সেটা চার গ্র্যাজুয়েশনেরও চার পিএইচডি করলেও সেটা চারই থাকবে কোনো সাবজেক্টের মূল শিক্ষাটা একই রকম থাকে দুই যোগ দুই সমান চার হোক সেটা ক্লাস টুতে ক্লাস টেনে গ্র্যাজুয়েশন অথবা পিএইচডিতে ব্যাপারটা একেবারে পরিষ্কার পবিত্র বেদে হিন্দুদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই এটাই মূল শিক্ষা মূল জিনিসটাকে বদলাতে পারবেন না কেউ যদি আমাকে বলে যে ক্লাস টুতে দুই যোগ সমান পাঁচ আপনি ছেলেকে বলবেন না চিন্তা করুন না ক্লাস টেনে উঠলে তোমাকে বলবো দুই যোগ দুই সমান আমি এখানে দেব হিন্দু বিশেষজ্ঞদের দায়িত্ব যে সাধারণ হিন্দুদের বলবেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ীদের জানানো উচিত যে মূর্তি পূজা করা ভুল আশা হচ্ছে চিরকুট থেকে করেছেন ভাই রোহিত শাহ তিনি বলেছেন ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে এখানে জিহাদের কথা বলা হচ্ছে কেন অর্থাৎ যুদ্ধ আর খুনোখুনির কথা আসলে হিন্দুইজম হলেও শান্তির ধর্ম ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে ইসলাম শান্তির ধর্ম হলে জিহাদের কথা বলছে কেন যুদ্ধ করে কাফিরদের হত্যা করা আপনার মতে হিন্দুইজম শান্তির ধর্ম ইসলাম ধর্মে জিহাদ নিয়ে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে এই ভুল ধারণা যে শুধু অমুসলিমদের মধ্যে আছে তাই নয় অনেক মুসলিমদের মধ্যে ভুল ধারণা আছে তারা মনে করে যে কোন যুদ্ধ যদি মুসলিম করে কারণ যাই হোক হতে পারে কোনো ব্যক্তিগত লাভ হতে পারে খ্যাতির জন্য হতে পারে টাকার জন্য কোনো মুসলিম যুদ্ধ করলেই সেটা জিহাদ মুসলিমরা যুদ্ধ করলে সেটা জিহাদ হয়ে যাবে না জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে যার মানে চেষ্টা করা সংগ্রাম করা ইসলামিক পরিভাষায় এর মানে নিজের শয়তানি প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া এর আরেকটা মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করে যাওয়া আরেকটা মানে যুদ্ধের ময়দানে আত্মরক্ষার জন্য লড়াই করা আরেকটা মানে হচ্ছে অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা জিহাদের মূল অর্থ হচ্ছে চেষ্টা করা অথবা সংগ্রাম করা प्राय देखा जाए जाए शमाल एम उनकी शमाल जा इसलमर समालोचक हिंदू समालोचक अरुण सूर एक बो लिखे दर्ड अब फतोआनी श्रोत अध्यय पाँचृति दिए पवित्र कुरान बुम्बी काफिर के देखो ब्राकेटर मध्य हिंदू जखने काफिर के देखो ता मे फेल जदि पवित्र कुरान खुले सुराटा पढ़ें अध्याय नय आयत पाँच से बला जखने तुम्हें काफिर के देखो তাকে মেরে ফেল তবে এটা হলো প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি প্রসঙ্গ জানতে হলে কয়েকটা আয়াত আগে থেকে শুরু করেন প্রথম আয়াতগুলিতে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে যেটা হয়েছিল মুসলিম আর মক্কার মুশরিকদের মধ্যে পরবর্তীতে এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙে ফেলে আল্লাহ সবান্লা সুরাত আবার পাঁচ নম্বর আয়াতে বললেন মক্কার মুশ্রিকদের উদ্দেশ্যে পাঠালেন সতর্ক বাণী সবকিছু ঠিক করে ফেল চার মাসের মধ্যে তা না হলে আমাদের সাথে যুদ্ধ হবে তারপর যুদ্ধের ময়দানে আল্লাহ তালা মুসলিমদের বলেছেন যখন তোমরা শত্রুদের দেখবে যখন কাফিরদের দেখবে তাদের মেরে ফেলো পবিত্র করণের এ আয়াতটা বলছে যুদ্ধের ময়দানের কথা যখন মুসলিমরা সত্যের পক্ষ নিয়ে যুদ্ধ করছে মিথ্যার বিরুদ্ধে শত্রুদের বিরুদ্ধে যদি তারা আক্রমণ করে তোমরা ভয় পেও না তাদের মেরে ফেলো যে কোনো আর্মি জেনারেল তার সৈনিকদের মনোবল চাঙ্গা করতে গিয়ে বলবে শত্রুকে মেরে ফেলো সে বলবে না যে শত্রুদের ছেড়ে দাও করোনা কি কথা বলছে আর অরুণসুরী পাঁচ নম্বর আয়াতের পরসরা তাও বার চলে গেলেন সাত নম্বর আয়াতে যে কোনো বুদ্ধিমান মানুষ বুঝবে ছয় নম্বর আয়াতে উত্তরটা আছে এই অভিযোগের বিরুদ্ধে ছয় নম্বর আয়াত বলছে যে যদি শত্রুরা যদি মুসলিকরা শান্তি চায় এমনিতে ছেড়ে দিও না তাদেরকে নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও যাতে তারা আল্লাহর বাণী শুনতে পারে এখনকার দিনে সবচেয়ে দয়ালু জেনারেল হয়তো বলবে ঠিক আছে শত্রুদের ছেড়ে দাও কোন আর্মি জেনারেল বলবে যে শত্রুদের নিরাপদে স্থানে পৌঁছে দাও কোনো একটা ভুল ধারণা আছে যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ পবিত্র যুদ্ধের আর্মি হচ্ছে হারবম পবিত্র পবিত্রকরণের কোথাও হারবম মুকাদ্দাসা বলা হয়নি কোন হাদিসও বলা নেই জিহাদ শব্দটার অনুবাদ পবিত্র যুদ্ধ নয় এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করা হয় ক্রুসেটারদের সম্পর্কে এই খ্রিস্টান ক্রুসেটাররা অনেক দেশ দখল করেছে অনেক মানুষকে হত্যা করেছে খ্রিস্টান ধর্মের নাম নিয়ে এখন তারাই পবিত্র যুদ্ধ শব্দটা মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করা যেটা ঠিক না দুর্ভাগ্যজনকভাবে অনেক তথাকথিত মুসলিম বিশেষজ্ঞ আছেন তারাও জিহাদের অনুবাদ করেন পবিত্র যুদ্ধ যেটা সম্পূর্ণ ভুল আসুন দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলো জিহাদ সম্পর্কে কি বলছে এটা উল্লেখ করা হয়েছে ভগবদ গীতায় অধ্যায় দুই অনুচ্ছেদ পঞ্চাশ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যোগ ব্যায়ামের চেষ্টা কর তোমার জন্য উপকারী চেষ্টা করা कृष्ण अर्जुन के चेष्ट संग्राम करते हैं जो महाभारत पढ़ें महाभारत ज्ञाति भाई मध्यु बर्णना देर और पांडवर मध्य महाभारतीच्छेद आधु युद्धर कथा बोला कुरान चे अनेक बस युद्धर कथा जो भगवद गीता पढ़ें भगवद गीता एट हिंदू पवित्र धर्मग्रंथ এখানে রয়েছে অর্জুনের উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে বলা শ্রীকৃষ্ণের উপদেশগুলো ভগবদ্গীতা বলছে অধ্যায় এক অনুচ্ছেদ বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ অর্জুন বলছে আমি বরং মারা যাব নিরস্ত্র অবস্থায় যুদ্ধ না করে কিন্তু জ্ঞাতিভাতের মারতে পারব না তার মানে কৌরবদের ধৃতরাষ্ট্রের সন্তানদের শ্রীকৃষ্ণ উত্তর দিলেন এরপরের অধ্যায় অধ্যায় দুই অনুচ্ছেদ দুই হে অর্জুন তোমার মনে এমন অশুদ্ধতা কিভাবে আসলো যে তুমি লড়াই করবে না তুমি স্বর্গে যেতে পারবে না এমন নপুংসক চিন্তা কিভাবে তোমার মাথায় আসলো তোমার হৃদয় দুর্বল হয়ে গেছে শ্রীকৃষ্ণ বলছেন ভগবদ্গীতা অধ্যায় দুই অনুচ্ছেদ একত্রিশ থেকে অনুচ্ছেদ ৩৩ কৃষ্ণ বলছেন হে অর্জুন তুমি একজন ক্ষত্রিয় তুমি যুদ্ধ করবে তাহলে স্বর্গে যেতে পারবে তা না হলে যেতে পারবে না আর সেই ক্ষত্রিয় আশীর্বাদ প্রাপ্ত যে সত্যের জন্য লড়াই করে আর ইসলামের অনেক সমালোচক করন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে তার উদ্ধৃতি দেয় সোহেব বুখারি চার নম্বর খন্ড বুক অফ জিহাদ অধ্যায় দুই হাদিস নাম্বার ছেচল্লিশ সেখানে আমাদের নবীজি বলেছেন মুজাহিদ হলো সেই লোক যে সংগ্রাম করে আল্লাহ স্নালার পথে যুদ্ধের ময়দানে যদি কোনো মুজাহিদ মারা যায় সে জান্নাতে যাবে ভেসতে যাবে जदि से जयी है गणिमतर मालपत ठीक एक ही कथा श्रीकृष्ण भगवद गीता हे अर्जुन तुम लड़ाई करो जो मारा जाओ स्वर्गे जायी होता ये पृथ्वी सम्पद उपभोग करते ठीक एक ही कथा आहिब हादीसे चिंता करें जो हमें उद्धति दिए बोली भगवद गीत आ ज्ञाति भाई हत्या करो हमारे बला मोटे ठीक है ना तो प्रसंग छाड़ा बोल ठीक है ना सठीक हम भगवदगीता बोलते तुम्हारा सत्यर पक्षे युद्ध कर मिथ्यार बिुद्धे जदि तुम्हार शत्रु ज्ञाति भाई हई जरा मिथ्यार पक्षे सत्यर खातिर तर हत्या कर ले समस्या नहीं प्रसंग छड़ा उद्धति देना बुझे पर যখন বিভিন্ন টাইপের মানুষের সাথে কথা বলবো, জানতে হবে কিভাবে তাদের বোঝানো যায় বিশ্বাস করেন অনেক হিন্দু আমার সাথে কথা বলেছে যে জিহাদ করা ভুল যখন আমি তাদের বলি আপনাদের ভগবদ্গীতা উল্লেখ করা হয়েছে যে গ্যাতি ভাইদের হত্যা করো তারা বলবেন না এখানে তো শ্রীকৃষ্ণ সত্যের পক্ষে আর মিথ্যার বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন আমি বলি কোরণতো একই কথা বলছে ও কোরআন যদি একই কথা বলে তাহলে তার সাথে আমরা একমত হাম্মদ সাল্লাহু আলহামের মনে মুক্তি সাহল ইবনু সাদু আনহু বলেন আমি আবদুল্লাহ ইবনু জুবাই রাজি আল্লাহ আনহুকে মক্কায় মেম্বারের উপর বলতে শুনেছি যে হে লোক সকল নবী করিম সাল্লাহ আলহ্লাম বলতেন আদম সন্তানকে ধন সম্পদে পরিপূর্ণ একটি উপত্যকা যদি দেয়া হয় সে দ্বিতীয়টির আকাঙ্ক্ষা করবে তাকে যদি দ্বিতীয়টি দেওয়া হয় সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে বস্তুত আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুতেই পূর্ণ করতে পারবে না যে ব্যক্তি আল্লাহর কাছে তবা করে আল্লাহ তার তবা কবুল করেন সেই বোহারি অষ্টম খণ্ড মন গলানো অধ্যায় হদিস সংখ্যা ছ অপবিশ্বাস ইসলামী পথ প্রদর্শন জ্ঞান না থাকার কারণে কুসংস্কার গুলো এইভাবে চলে আসে আসলে সম্মত না ফলপ্রসূ আলোচক তিনি বলেন বিন আব্দুল সালাম শেখ শাহিদুল্লাহ খান মাদানী ফারুন হোসেনের উপস্থাপনায়গুলি আমাদের চীনা দরকার পরিহার করতে হবে পরবর্তী অনুষ্ঠান বাংলায় হ্যাঁ समीर खतीर एक जो व्यवसायी नबीजी मुद साम कथा चार चार हजार बचर पुरानो वेद और पुराने उल्लेख कर डनाएक এই গ্রন্থগুলো কি ঈশ্বর প্রেরিত আর হিন্দুরাও কি তাহলে আহলে কিতাব ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন নবীজি মোহাম্মদামের ব্যাপারে বেদ আর অন্যান্য ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে এই ধর্মগ্রন্থগুলোকে কি আমরা ঈশ্বরের বাণী বলতে পারি আর হিন্দুদেরকে আহলে কিতাব বলা যায় ভাই এই আহলে কিতাব সম্পর্কে আমি আগেও বলেছি এখানে বলা হয়েছে কিতাবীদের কথা এটা নির্দিষ্ট করে ইহুদের খ্রিস্টানদের বোঝাচ্ছে আল্লাহ কিতাব মানে ইহুদি আর খ্রিস্টান আপনার প্রশ্নতে আসি যে বেদ বা অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থকে ঈশ্বরের বানে বলা যায় কিনা আল্লাহ পবিত্র প্রত্যেক যুগে আমি আসমানি কিতাব পাঠিয়েছি তবে পবিত্র কোরণে মাত্র চারটার নাম উল্লেখ করা হয়েছে তওরাত জবুর ইনজিল এবং কুরন তওরাদ হল সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসাল্লাহ জবর হল সে আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাহি সালামের উপর ইঞ্জিল হল সে আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ইসলাইের উপর আর কোরআন হল শেষ চূড়ান্ত কিতাব যেটা নাজিল হয়েছিল মোহাম্মদ সাল্লাহিমের উপর এখন যে আসমানি কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো ছিল একটা নির্দিষ্ট সময় আর সম্প্রদায়ের জন্য কোরআনের আগের ওহিগুলো ছিল নির্দিষ্ট সময় আর সম্প্রদায়ের জন্য কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য আপনার প্রশ্নটা যে বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থকে আল্লাহর বাণী বলা যায় কিনা যেহেতু বেদের কথা কোরণে কোন রকম উল্লেখ করা হয়নি আমরা একেবারে নিশ্চিত হয়ে বলতে পারি না যে এগুলো আল্লাহর বাণী আমরা যেটা বলতে পারি হতে পারে এগুলো আল্লাহর বাণী যদি আমাকে বলেন আল্লাহ তো অনেক নবী রাসুল পাঠিয়েছেন এখন আমরা কি রাম অথবা লক্ষণকে বলতে পারি রাসুল আল্লাহ বলেছেন পৃথিবীতে অনেক আসমানী কিতাব পাঠিয়েছেন অনেক নবী রাসুল পাঠিয়েছেন যেহতু করণে বলা হয়নি যে বেদ আল্লাহর বাণী আমরা বলতে পারি হয়তো এটা আল্লাহর বাণী নিশ্চিত হয়ে বলতে পারি না একইভাবে এটাও বলতে পারি না যে রামকৃষ্ণ হলেন আল্লাহ তাল্লাহার রাসুল বলতে পারি যে হতে পারেন যেহতু করণে এটা উল্লেখ করা হয়নি তা নিশ্চিতভাবে বলতে পারি না তবে হতে পারেন তারপরও যদি রাম আল্লাহ তাল্লাহ রাসুল হয়েও থাকেন যদি কৃষ্ণ আল্লাহ রাসুল হয়েও থাকেন যদি বেদ আল্লা হয়ে থাকে তাকে বলা হয়েছে অন্তিম অবতার এবারে চিরকুটে প্রশ্ন করেছেন ভাই অমর সিনহা তিনি বলেছেন আপনি ইন্টারফেইথ ডায়লগ চালু করেছেন আপনি কি তাদের সাথে একমত যারা বলে যে পৃথিবী সব ধর্মই এক ভাই আপনি প্রশ্ন করলেন যে আমি ইন্টারফেয়ার ডায়ালগ চালু করেছি আমি কি তাদের সাথে একমত যারা বলে যে সব ধর্ম আসলে এক পৃথিবী জুড়ে অনেক জায়গায় ইন্টারফেয়ার ডায়ালগ অনুষ্ঠিত হয়ে থাকে এমন কি বোম্বেও সেখানে আমরা দেখি বিভিন্ন ধর্ম থেকে বেশ কিছু ধর্মীয় ব্যক্তিত্ব স্টেজে উঠে বলেন যে সব ধর্মই আসলে এক একজন হিন্দু লোক আসবে হিন্দু ধর্মীয় ব্যক্তিত্ব सबधर्म एक मुस्लिम इसे बल्बे सब धर्म ही एक खट्टान इसे बोल सब धर्म एक सहज प्रश्न करते चाहिए मेने नीन जो सब धर्म एक खस्टान धर्मजाजक की खीष्टान धर्म त्याग कर इसलाम ग्रहण करब मुस्लिम लोक इसलम त्याग करम ग्रहण कर हिंदुजम बा दिए ख्रीस्टान हो जाए सबा बोलें ना এই মানুষগুলো নিজেদেরকে সেকুলার হিসেবে পরিচয় করিয়ে দিতে চায় এভাবে একে অন্যের পিঠ চুলকে দেয় ব্যাপারটার জন্য একজন ছাত্র টিচারকে প্রশ্ন করছে দুই যোগ দুই সমান কত হবে স্যার দু যোগ দুই সমান কি তিন হবে নাকি চার হবে নাকি হবে পাঁচ তিনজন টিচার স্টেজে এসে বলল যে সবগুলো তো সঠিক দুই যোগ দুই সমান তিন হবে দুই যোগ দুই সমান চার হবে আবার দুই যোগ দুই সমান পাঁচও হবে এটা ফালতু কথা ছাড়া আর কিছুই নয় আমি ইসলাম এবং কম্প্যারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েছি বিভিন্ন ধর্মের রীতিনীতি সম্পর্কে জানি এগুলো এক একরকম না আমি সাম্প্রদায়িক সৌহার্ধে বিশ্বাস করি ইন্টারফেথ ডায়ালগে বিশ্বাস করি আমি বলবো যদি আপনারা এরকম বলেন যে মনে করেন পৃথিবীতে যতগুলো ধর্ম আছে যতগুলো ধর্মগ্রন্থ আছে অন্তত পক্ষে একটা ধর্ম একটা ধর্মগ্রন্থ পুরোপুরি একশো পারসেন্ট আল্লাতাল বাণী এই অনুমানটাতে কোনো ধর্মীয় ব্যক্তিত্বেও আপত্তি জানাবেন না আমিও এটা মানতে আপত্তি করব না অন্ততপক্ষে একটা ধর্মগ্রন্থ আল্লাহ তালার বাণী খ্রিস্টানরা বলবে ঠিক আছে অন্তত একটা মানে বাইবেল ঈশ্বরের বাণী হিন্দুরা বলবে সমস্যা নেই অন্তত বেদ ঈশ্বরের বাণী মুসলিমরা বলবে সমস্যা নেই অন্তত কোরআন আল্লাহ তালার বাণী আমি কি করবো এইসব নির্দেশগুলো জোগাড় করব খ্রিস্টানদের বাইবেল থেকে হিন্দু ধর্মগ্রন্থ বেদ থেকে আর মুসলিমদের কোরআন থেকে তারপরে যে সাদৃশ্যগুলো দেখেন ধরেন পঞ্চাশটা বিষয় কমন এখন বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আমরা যদি পঞ্চাশটা কমন জিনিস সবার সামনে তুলে ধরি তাহলে সবাই মেনে নেবে যে বিভিন্ন ধর্মের অন্ততপক্ষে এই কথাগুলো নিশ্চিতভাবে মহানিশ্বর বাণী কেউ এগুলো প্রয়োগ করতে আপত্তি করবে না কারণ কথাগুলো সব ধর্মগ্রন্থেই আছে এই সাম্প্রদায়িক সৌহার্দ্যের মূলে রয়েছে কোরণের একটা আয়াত সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত চৌষট্টি বলা হয়েছে সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক হয়তো কিছু পার্থক্য আছে ধর্মগুলোর মধ্যে বেশ কিছু পার্থক্য আছে আমি চলে হিন্দুজম আর ইসলামের পার্থক্য বলতে পারি তবে এই সাদৃশ্যগুলোর ব্যাপারে কেউ আপত্তি জানাতে পারবে না কমন জিনিসগুলোর ব্যাপারে কারণ এই কথাগুলো সব ধর্মগ্রন্থেই বলা হয়েছে হতে পারে কিছু মানুষ ধর্মগুলো সম্পর্কে জানে না তার অপমানিত বোধ করতে পারেন যেমন ধরেন আপনি বললেন সবগুলো ধর্মগ্রন্থ হোক বাইবেল হোক বেদ অথবা কোরআন সবাই বলছে না যেহেতু ঈশ্বরের বাণী তাহলে ইন্টারফেথ ডায়লগ আর সাম্প্রদায়িক সৌহার্দের সেরা উপায় হচ্ছে সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই सोलकार पेशा एक जन आईनजीवी प्रथम हिंदू धर्मग्रंथर ओपर आपन दखल देखे मुग्ध होक्चारे हिंदुईजम और इसलमर अनेक सदृशर कथा कि इसलमाम अनुजाँ एक मानुष हिंदू होते भाई खुबी सुंदर एक प्रश्न कर हमें लेक्चारे हिंदुजम और इसलम सदृश्य नहीं आलोचना कर लम तर मैंने कि ये जे इसलमुजी एक जुन हिंदु हिंदु जो मानूष हिंदू होते भाई हिंदू शब्द दिए जदि भौगोलिक अवस्थान बोझान जो मानुष इंडिया बसबास्ट इसलमुजी को समस्या नहीं जदिता इंडियन बला है इंडियन और हम इसमामधर्म पालन करी हमें हमारे लिए गौरवबोध करी और मुस्लिम हिसाब गर्वबोध करी ইসলামে এটা নিয়ে কোনো সমস্যা নেই যদি আপনি ইন্ডিয়ান হন আর ইসলাম ধর্ম পালন করেন কিন্তু যদি বলেন যে হিন্দু হচ্ছে সেই লোক যে হিন্দুইজমের ধর্মগ্রন্থগুলো মেনে চলে তাহলেও আমার কোনো আপত্তি থাকবে না যদি সেই হিন্দু যে হিন্দুজমের ধর্মগ্রন্থের প্রতিষ্ঠিত সত্যগুলো মেনে চলে প্রতিষ্ঠিত সত্য বলতে আমি কি বোঝাচ্ছি প্রতিষ্ঠিত সত্য মানে হিন্দু ধর্মগ্রন্থের সেই কথাগুলো যেগুলো আল্লাহ তালার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরণেও আছে এখানে আমি বলছি বেদ আর কোরনের কথা আমি আগেও বলেছি দুটো ধর্মগ্রন্থে বলছে ঈশ্বর কেবলমাত্র একজন নবীর বিশ্বাস করে শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পরকালে বিশ্বাস করে যদি তারা এই প্রতিষ্ঠিত সত্যগুলো বিশ্বাস করে আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি বলেন হিন্দু হচ্ছে সেই লোক যে সব কিছু বিশ্বাস করে হিন্দু ধর্মগ্রন্থে যেগুলো বলা হয়েছে তাহলে আমি কম্প্যারেটিভ রিলিজেনের ছাত্র হয়ে একমত হতে পারবো না কারণ একজন হিন্দুর পক্ষে হিন্দু ধর্মগ্রন্থের সব কথা বিশ্বাস করা সম্ভব হবে না কারণ অনেক সময় বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থের কথাগুলো পরস্পর বিরোধী হয়ে থাকে অনেক সময় একটা ধর্মগ্রন্থের কথা যেমন ঋগ্বেদ পরস্পর বিরোধী হয় মনে কথা পরস্পর বিরোধী যেমন ধরেন এক জায়গায় বলা হয়েছে শুকরের মাংস খাওয়া উচিত না আরেক জায়গায় বলা হয়েছে শুকরের মাংস খাওয়া যাবে কারো পক্ষে একই সাথে পরস্পর বিরোধী কথা মানা সম্ভব হবে না আমাদের বুঝতে হবে যে হিন্দু ধর্মগ্রন্থেও কিছু কথা বলা হয়েছে যেগুলো অনৈতিক সংস্কারকরাই বলে গেছেন তারা বলেন যে বর্ণপ্রথা যেটার বিরুদ্ধে রাজা রামমোহন রায় আর জাস্টিস রানাডে বলেছেন তারা সতীদাহ প্রথার বিরুদ্ধেও কথা বলেছেন যেখানে মৃত স্বামীর জ্বলন্ত চিতায় জীবিত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো এই জিনিসগুলো মেনে চলা সম্ভব না এ কারণে আমি বলেছি যদি একজন হিন্দু ধর্মগ্রন্থের প্রতিষ্ঠিত সত্যগুলো মানে আর এটা মানে একজন অন্তিম ঋষি ছিলেন যখন গৌতম বুদ্ধ হিন্দুজমকে বিশুদ্ধ করতে চাইলেন কুসংস্কার বাদ দিয়ে অনেকেই তার বিরুদ্ধে চলে গিয়েছিল এই লোক কীভাবে বেঁধে সংস্কার করবে পরে হিন্দুরা মেনে নিয়েছিল বুদ্ধ ২৪ জন অবতারের মধ্যে তেইশতম তারা আরমানে বুদ্ধ হলেন বিষ্ণুর নবম অবতার একইভাবে হিন্দু ধর্মগ্রন্থে দেখবেন বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাম হলেন তম অবতার তিনি বিষ্ণুর দশম অবতার তিনি হলেন অন্তিম ঋষি हिंदूाद सत्य को विश्वास केल्लाश् एक विश्वास पर हिंदू हार्ला अनुष्ठान शेष करब जदिव डायक खूब खुशी हत्या तीन चार घंटा उत्तर दीते हैं तब हाथों समय शेष तरह अनुष्ठान এখানেই শেষ করতে হচ্ছে আপনারা যদি এই টপিক বা ইসলাম বা কম্পারেটিভ রিলিজন সম্পর্কে জানতে চান তাহলে আমাদের আইআরএফ এসে বিভিন্ন লেকচার শুনতে পারেন লেকচার শেষে থাকবে প্রশ্নোত্তর পর্ব এ ধরনের লেকচার শুনতে পারবেন শনিবার বিকেল চারটায় রবিবার সকল সাড়ে দশটায় পুরুষদের জন্য আর সোমবার মহিলাদের জন্য দুপুর তিনটায় যারা রেজিস্ট্রেশন স্লিপ পূরণ করেননি তাদের বলবো আপনারা চলে যাওয়ার আগে স্লিপ পূরণ করবেন তাহলে আমাদের অনুষ্ঠান সম্পর্কে আমরা আপনাদের আগেই জানাতে পারব সবশেষে এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারার জন্য আল্লাহ তালাকে ধন্যবাদ জানাই আর আই ও আয়োজকদের পক্ষ থেকে আজকের অতিথিবৃন্দ সাংবাদিক এবং এই অনুষ্ঠানের সাথে জড়িত সকল কলাকুশলীকে আন্তরিক ধন্যবাদ জানাই অনুষ্ঠানটি সফলভাবে শেষ করতে পারার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি সবাইকে आंतरिक धन्यवाद जजाकल्लामकुम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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসল সাল আলি সাল্লামের সন্ন্যতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্ন্যাস समग्र जीवन के सफल और सुंदर करोन सोन्नाथर वास्तवायन देख से सोन्ना प्रति मंगलवार रे आठ टन सम्रचार सकाल सत्य